শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রী রামকৃষ্ণ তৃতীয় পরিচ্ছেদ বিরাশি খ্রিস্টাব্দ আঠাশে অক্টোবর শ্রীরামকৃষ্ণ ভক্তির তমজার হয় তার বিশ্বাস জ্বলন্ত ঈশ্বরের কাছে सरूप भक्त जोर करे करी धन कैड़े ला मारो काटो बांध यूप डाक ठाकुर ऊर्ध दृष्टि ताहार प्रेमरसाभिषिक्त कण्ठे गया गंग्रभा काशी कांची के बा चाय कलि कलि काली अजपा जदि फुर সন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনের জাগযোগ্য ব্রহ্মময়ীর রাঙা পায় কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যাঁর পঞ্চমুখে গুণ গায় ঠাকুর ভাবনমত্ত যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী কি আমি তার নাম করেছি আমার আবার পাপ আমি তার ছেলে তাঁর ঐশ্বর্যের অধিকারী এমন রোগ হওয়া চাই তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয় তার কাছে জোর করো তিনি তো পর নন তিনি আপনার লোক আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য অধম বৈদ্য যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেয় হে এই কথা বলে চলে যায়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 বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য এই বৈদ্যের তমগুণ এ গুণে রোগীর মঙ্গল হয় অপকার হয় না বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না সে আচার্য অধম যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান